মানুষ করো সেটা হচ্ছে কি হও ও তৌহিদবাদী হুম করো তো কার করো। তো কার কর সাহায্য আল্লাহর এবং আল্লাহর কাছে চাও আল্লাহ ছাড়া অন্য কিছুতে বিশ্বাস রেখো না যদি তোমার কোন বিপদ আসে সে বিপদ থেকে উদ্ধারকারীকে আল্লাহ আর যদি তোমার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 কেউ নেই তৌহিদবাদী হতে হবে প্রথম আদেশ কোরআনের প্রথম নিষেধ কোরআনের সর্বপ্রথম নিষেধ কি তার পরে তৌহিদবাদী হও মুশেক না। আমাদের বিশাল কোরআন বিশাল গ্রন্থ আমাদের কাছে পবিত্র গ্রন্থ সেই কোরআন মাজিদ উন করিম যেটা আমাদের জীবন ব্যবস্থা তাতেই ব্যবস্থা দেওয়ার সময় সর্বপ্রথম আদেশ নিষেধে বলা হয়েছে তোমরা তৌহিদবাদী হও আর মুশরেক হয়ে যেও না সামান্য কারণে মুশরেক সামান্য কারণে আপনি বুঝতেও পারবেন না আর মুশরেক হলেই সর্বনাশ হয়ে যাবে আপনার জীবন অচল হয়ে যাবে আপনার বাঁচা মুশকিল হয়ে যাবে বিশাল বিশাল আমল আপনার ধ্বংস হয়ে যাবে তাই না বিশাল একটা গাড়ি খুব দামি গাড়ি লক্ষ লক্ষ টাকার দাম সেই গাড়ি কিন্তু হয়তো আপনি ভাবছেন একটা আপনার এমন কাজ করে দেবেন যে কাজের জন্য আপনার বেকার হয়ে যাবে গাড়িটা তাই না সামান্য জিনিস নেই কি বলো ওটাকে বল্টিউব নেই চাকায় যদি হাওয়া না থাকে গাড়ি চলবে না যতই দামি গাড়ি হোক ওইটা বের করে দিলেই আপনার গাড়ি চাকা হাওয়া বেরিয়ে যাবে খালাস আপনার অত দামি গাড়ি চলবে না সির্ক সামান্য সামান্যতম শির্ক যদি আপনার মনের ভেতরে আপনার ইমানে ঢুকে যায় তো আপনার ইমানটাকে রূপে বরবাদ করে দেবে কিছুই থাকবে না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 সব থেকে শ্রেষ্ঠ মানব বরং আশরাফুল আর আশরাফুলের মোহাম্মদ রসুল্লাহ তারই আমল হচ্ছে সবচেয়ে বেশি ভালো নবী তুমি যদি সে আমালোক তাহলে তোমারও আমল সমূহ পণ্ড হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমি আপনি যদি আমাদের আমল আর কী আছে কতটুকু আছে আমরা যদি তাতেই আবার শিরিক করে বসি অবস্থাটা কি হবে শিরিক করবেন না অনেক সময়ে মানুষ বেশি আমল করতে পারে না ফরজ পালন করে শূন্যত পালন করতে পারে না ফাজাইল মানতে পারে না তাই না কিন্তু কমসে কম যদি সিঁড়িখ থেকে বেঁচে থাকে তার বাঁচার উপায় হয় কেয়ামতের দিনে যদি আপনার বহু পাপ থাকে কিন্তু সিঁড়িখ না থাকে তাহলে আপনি বাঁচার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 লিখছেন দেখতে পার না না দেখতে পাবেন নানব্বইটা রেজিস্টার তার সামনে রাখা হয়েছে সব কি লেখা আছে পাপ লেখা আছে আল্লাহ আকবার পাপ বলতে কি পাপিরা গা আকবরুল কাবায়ের নেই আকবরুল কাবায়ের রাখলে তখন তার চিন্তাই নেই আকবরুল কাবায়ের থাকলে আর তো কোনো আশাই নেই বাঁচার এখন সমস্ত পাপ আছে নিরানব্বইটা রেজিস্টার যদ্দূর টাকায় তদ্দুর লম্বা আর তাতে সব পাপ লেখা আছে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 জিনিস ওজন করে জান্নার নির্ধারণ হবে কি কি আমল আমল কারি আর আমল নামা এর হচ্ছে আমল নামা ওজন করা হবে রেজিস্টারে চাপানো হবে ভাববে না তোমার পুণ্য আছে কোনো জুলুম করবো না সেই বেতাকাটা কোয়ার্ডটা কোয় নিয়ে এসো দাঁড়ি পাল্লা একদিকে নিরানব্বইটা রেজিস্টার ভারি ভারি আর অপর দিকে একটা কার্ড আনা হবে কার্ডটা রাখা হবে দেখা যাবে যে কার্ডটার ভারিতে রেজিস্টার গুলো উঠে গেছে তার মানে ভারী কি বেশি কার্ডটা বেশি কারণে তার দাঁড়ি পাল্লা ভালো হয়ে গেল আল্লাহ তাকে বেসি করে দিলেন তৌহিদ থাকলে বাঁচার উপায় আছে খবরদার সিরিক করবেন না কোন প্রকার আবদুল্লা বিনো ঘটনা স্ত্রীর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 দেখলো বদনজর বল তাই না বদনজর। তো আমার চোখ থেকে পানি পরতে লাগলো তোহা যখনই আমি ঝাড়ফুঁক করি বা মন্ত্র পরাই তখনই চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে যায় তাহলে এটা কি ওই যে বলার না কাজ তো হয় কাজ তো হয় শোনেন জবাব আবদুল্লা বিন মাসুদের কাছ থেকে জবাব শোনেন কি বলছেন কালা তোমার চোখে স্পর্শ করে না ফলে তোমার চোখ থেকে পানি পড়ে না যখন তুমি করাও না তখন শয়তান কি করে তোমার চোখে স্পর্শ করে আঙুল দিয়ে খোঁচা দেয় আর তোমার চোখ থেকে পানি পড়তে লাগে এটা হচ্ছে শয়তানের কারসাজি শয়তান চায় যে তুমি শির করো। যখনই এই শ্রেণীর কোনো রোগ হবে কথা ভালো হচ্ছে না শয়তান ফুস মন্ত্র দেয় অমক জায়গায় যা অমোকের কাছে যা এই বলে শয়তান দিয়ে মানুষকে ভ্রষ্ট করে বরং তুমি যদি বলতে এই দোয়া তাহলে ভালো হতো আজহাবির বাস রাব্বানাস ইসফান্তা শাফ ইলা শিফা ইলা শিফা উকা শিফা আল্লাহ রসুকমা এই দোয়া যদি বলতে আল্লাহ রসুল শিখানো সির কি দোয়া না আচ্ছা সৈহাদিসের দোয়া যদি বলতে তাহলে তোমার বেশি ভালো হতো বুঝতেই পারছেন শিরিক কাকে বলে তৌহিদ কাকে বলে প্রিয় দর্শক মন্ডলি বিরতির পর বাকি কথা আপনাদের সামনে পূর্ণ করবো ইনশাআল্লাহ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 Mm -hmm. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shammukh Shammure. Proti Riyashpatibar. Rathnoatay. Appuno Shamprachar. Shakal Kshay Doshtaay Peace TV Bangladeeshe. <laughs> Nubiji Muhammad Sallallahu <laughs> <laughs> Alaihi Wasallamir Mouni Mukhtar.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 যে কথা বলছিলাম প্রিয় দর্শক মন্ডলী যে আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল বললেন আমার পরিবার এইভাবে সব স্বাভাবিক এবং সমস্ত মুসলমান সিরিখ থেকে সম্পর্কহীন সিরিখ থেকে সম্পর্ক ছিন্ন এবং সব সিরিখ থেকে সম্পর্ক মুক্ত সিরকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না কিন্তু দুঃখের বিষয় এক শ্রেণীর তারা এই শ্রেণীর সিরিখ তাবিজ সুতো ইত্যাদি ব্যবহার করে আর মানুষের কাছ থেকে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 হ্যাঁ কাবা শরীফের ছবি থাকে কিংবা মদিনা শরীফের ছবি থাকে কিংবা কোনো মাদারের ছবি থাকে এবং এই বিশ্বাস থাকে যে এই ছবি থাকলে পরে গাড়ি আমার অ্যাক্সিডেন্ট হবে না তাহলে কি সেটা ছেড়ে অনেক গাড়ির সামনে দেখবেন জুতো ঝুলানো আছে ছেঁড়া জুতো কেন বলুন তো গাড়ির সামনে ছেঁড়া জুতো ঝুলছে কেন হ্যাঁ বদ লাগবে না হ্যাঁ বদ নজর থেকে বাঁচার জন্য জুতো ঝুলিয়ে দেয় আপনার লেবু গাছে জুতো ঝোলান না মুড়োঝাঁটা ভাঙা হাঁড়ি ঝোলান না কী জন্য আপনি পুঁই শাক লাগিয়েছেন পুঁই শাক লক লক্ষ শাকের মাচাতে দেখেছেন ভাঙা হাঁড়ি থাকে মুড়ি ভাজা খোলা ভাঙা লাগানো আছে চুং লাগানো আছে তাই না সুন্দর গাছে ফল আছে সেই ফল যাতে নজর না লাগে তার জন্যে এই শ্রেণীর কিছু একটা লোটকে দেয়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 সংখ্যাতে কী কোনো কাজ হয় নাকি সাতশো লিখেন অনেকে তো সাতশো লিখলে কি বিসমিল্লাহর আমার নামে হয়ে যাবে না তাহলে ওইভাবে আপনি এক কাজ করেন নম্বর বানিয়ে নেন সোরাফ ফাতেহা আল্লাহ আকবর দিয়ে শুধু নম্বরই বলে নামাজ হয়ে যাবে তাই না হবে তাহলে নামাজ যদি না হয় সোরাফ ফাতেহার মনে করুন চার হাজার পাঁচশো হল এবারে নামাজে দাঁড়িয়ে চার হাজার বলে আপনি রুকু শেষ দেখান হবে না কি নামাজ ছিল আল্লাহ <laughs>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 আর অতিরিক্ত কামনা করলে আপনাকে হালাল না পেলে তোকে হারামের হবে। হারামের পথ করবেন না যে ব্যক্তি ও হতে অবে যে আমি লোকের মুখাপেক্ষি হব না সিটিক বিড়াতের মাধ্যমে আমি অপরের ধন কামাবার মুখাপেক্ষি হব না আল্লাহ তালা তাকে সাহায্য করবেন আল্লাহ তালা তাকে অমুখাপেক্ষি করে দেবেন ওমাই এটা সববার সব্লা যে ধৈর্য ধরবে আল্লাহ তাকে ধৈর্য ধরার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 আল্লাহর কাছে সময় সামান্য আছে যদি আপনাদের কাছে ছোট প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন উত্তর দিয়ে আমার বক্তব্য শেষ করবো বিভিন্ন মসজিদের সামনে দিকে দেখা যায়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 আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আশিফ মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা मर मुज अब्दुर প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে সংসর্গে প্রতি সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে Ideas brilliant, strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, what a aim should be to spend the message the last of Allah To implement the convincing Islamic come educational formula to excel in your career, dekun career guidance, आज रात साढ़े सात छाड़ टाइम सम्प्रचार सकाल साढ़े न